শেখ আহমেদ মুসা জিবরিলে তাহিদ সিরিজের বাংলা অডিও লেকচার সিরিজ পরিবেশিত হচ্ছে এবং আলওয়ালাই আলবার ক্ষেত্রে বিচ্যুতির অন্যতম প্রধান কারণ হল শব্দ ও পরিভাষার অর্থ বদলে দেয়া অর্থবদল বিকৃতি আর মুছে দেওয়ার এই কৌশল আজ বিশ্বে বিশেষ করে পশ্চিমে আলওয়ালাউল বারার আকিদার বিরুদ্ধে একটি প্রধান হাতিয়ারে পরিণত হয়েছে একটি উদাহরণ দেয়া যাক রাফিদ ইশিয়াদের মধ্য থেকে আহেলুসন্নার সাথে যাদের দূরত্ব তুলনামূলকভাবে সবচেয়ে কম এমন কোনো ধারা সত্যিকারের জ্ঞান সম্পন্ন কোনো রাফিদ ইশিয়াকে যদি বলেন আমি তোমাদের বারোই ইমামে বিশ্বাস করি না তোমরা তাদের ব্যাপারে যে আকিদা রাখো আমি তা রাখি না তাহলে সে আপনাকে কাফির বলবে সে যদি প্রকৃত রাফিদ ইশিয়া হয় তার আকিদার ব্যাপারে জ্ঞান রাখে এবং সত্য গোপন না করে তাহলে সে নির্দ্বিধায় আপনাকে কাফির বলবে এখানে জ্ঞান সম্পন্ন শিয়া বলতে বোঝাচ্ছি এমন কোন ব্যক্তি যে এই ব্যাপারে তাদের কিতাবাদি পড়েছে এবং ভালো ধারণা রাখে তাদের মুখ থেকে কথা শুনতে না চাইলে সরাসরি তাদের কিতাবাদি খুলে দেখুন তাদের অন্যতম প্রধান ধর্মীয় গ্রন্থ আল কাফি খুলুন আল কাফি আপনাকে সুস্পষ্টভাবে জানিয়ে দিবে তাদের বারোজন ইমামের ব্যাপারে যারা তাদের মতো আকৃদা রাখে না তারা কাফির রাফিদি শিয়াদের মতে মুমিন হতে হলে ওই বারোজন ইমামের ব্যাপারে তারা যেমন আঁকিদা রাখে তেমন আঁকিদাই থাকতে হবে ঠিক একইভাবে আপনি যদি কোনো খ্রিস্টানের কাছে গিয়ে বলেন আমি বিশ্বাস করি যে মিস আলি সালাতাম আল্লাহর একজন নবী কিন্তু তিনি সৃষ্টিকর্তা নন আখিরাতে নাজাদ তিনি দেবেন না আমি বিশ্বাস করি যে তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি তাহলে তাদের কাছে আপনি একজন কাফির বলে গণ্য হবেন তারা আপনাকে কাফের গণ্য করবে এবং তাদের মধ্যে যারা সত্যবাদী তারা নির্দ্বিধায় আপনাকে এটা জানিয়ে দেবে কারণ তারা বিশ্বাস করে কেউ যদি সম্ভাব্য সব গুণাহ করে সে যদি পাপের সাগরে হাবুডুবুও খায় কিন্তু বিশ্বাস করে যে ইসা আলহিসাল্লা সাল্লাম হলেন মানব রক্ষক আখিরাতে রক্ষাকারী তাহলে সেই ব্যক্তি আখিরাতে মুক্তি পেতে পারে কিন্তু কেউ যদি অত্যন্ত সৎকর্ম পরায়ণ হওয়ার পরও যদি ঈসা আলহিৎসাল্লামের ব্যাপারে আখিরদা না রাখে তাহলে সে কাফের এবং সে আখিরাতে জাহান নামে থাকবে এটা হল খ্রিস্টানদের আকিদা কিন্তু আজ আমাদের কি অবস্থা বিশেষ করে পশ্চিমা বিশ্বে থাকা মুসলিমদের কি অবস্থা যেই শব্দ মহান আল্লাহ সুবাহ হাত আয়লা ব্যবহার করেছেন সেটা আজ সব মুসলিমদের কাছে বেশি কঠোর মনে হচ্ছে অথচ আল্লাহ হলেন পরম করুণাময় অসীম দয়ালু তিনি আর রহমান আর রহিম। এই মহাপৃথিবীর মাঝে দয়ার যত নিদর্শন আমরা দেখি যত দয়া অতীতের গহব্বরে জমা হয়েছে যা অজানা ভবিষ্যতের জন্য সঞ্চিত রয়েছে সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত জ্ঞাত এবং অজ্ঞাত যে দয়া বিরাজমান থাকবে তা মহান আল্লাহর দয়ার মাত্র একশো ভাগের এক ভাগ বাকি নিরানব্বই ভাগকে মহান আল্লাহ সুবহান হাত তলা সঞ্চিত করে রেখেছেন বিচার দিবসের জন্য আমরা দোয়া করি আল্লাহ সুবাহান হাত তলা যেন শেষ দিবসে তার রহমত থেকে আমাদের বঞ্চিত না করেন এই দয়াময় আল্লাহ সুবহান হাত কাফির শব্দটি ব্যবহার করেছেন সেখানে মানুষ এসে বলছে যে এই শব্দ ব্যবহার করা যাবে না এরা আবার নিজেদের মুসলিম দাবি করছে কেউ যখন কাফির মুশ্রিক শব্দটু তো বাদ দিতে চায় তখন তারা এই শব্দ এবং এর সাথে যুক্ত ধারণাকে বিকৃত করছে সেই সাথে এরা আঁকার ইঙ্গিতে দাবি করছে তারা মহান আল্লাহর চেয়ে অধিক দয়াশীল না ও রুবিল্লাহ মোহান আল্লাহ যাদেরকে গুফ্ফার বলেছেন এরা বলছে তাদেরকে কুফফার বলা যাবে না আমাদের আরও সহানুভূতিশীল হতে হবে আরও দয়াশীল হতে হবে কাফির শব্দটি আমরা কুরআন থেকে পাচ্ছি এটা মানুষের চিন্তার জগৎ থেকে আনা কোনো শব্দ নয় কাফির কুফর কাফির কুফফার, আল্লাদিন আকাফারু এই শব্দগুলো কোরআনে চারশো বারের বেশি ব্যবহৃত হয়েছে মুশ্রিক শির্ক এবং এর সাথে যুক্ত শব্দগুলো ব্যবহৃত হয়েছে দুইশো বারেরও বেশি কুফ্ফার শব্দটি এসেছে চৌদ্দ বার এর বহুবচন কাফিরিন শব্দটি উল্লিখিত হয়েছে পঞ্চান্ন বার আল্লাদিন আকাফারু এসেছে একশো বাহান্নবার কেন এ শব্দগুলো এতবার কুরানে এসেছে যাতে আমরা বুঝতে পারি যে যার ইমান আছে সে মুমিন আর যার ইমান নেই সে কাফির মুমিন ও কাফিরের মাঝে পার্থক্য জানা এই দুই শ্রেণীকে আলাদা করতে পারা আল আল্লাউলবার একটি গুরুত্বপূর্ণ অংশ মমিন ও কাফিরের যে বৈশিষ্ট্য আল্লাহ সুবহান হমতলা আমাদের জানিয়ে দিয়েছেন সেগুলো অবশ্যই বিশ্বাস করতে হবে আল্লাহর ব্যবহৃত শব্দগুলোকেও বিশ্বাস করতে হবে আল্লাহ সুবহানলা যাদেরকে কাফির বলেছেন তাদের কাফির হিসেবে বিশ্বাস করতে হবে এবং যাদেরকে বিশ্বাসী বলেছেন তাদেরকে বিশ্বাসী হিসেবে গ্রহণ করতে হবে কাশা ফুল কিনে আল বাহুতি বলেছেন ইসলাম ব্যতীত অন্য ধর্মের অনুসারীকে যেমন ইহুদি বা খ্রিস্ট ধর্মের অনুসারীদেরকে যে কাফির বলে বিশ্বাস করে না সে নিজেই কাফির শুধু আল নন অন্য আরও অনেকে একই কথা বলেছেন যে সকল লোকেরা ডিকশনারি থেকে কাফি শব্দটি মুছে ফেলতে চায় বা এর মৌলিক সংজ্ঞা পরিবর্তন করতে চায় তারা প্রকারান্তরে এটাই দাবি করছে যে তারা আল্লাহর চেয়েও বেশি দয়ালু সেই সাথে মনে করছে তারা কুরআনের প্রুফরিট আর সম্পাদনা করার যোগ্য না আয়ু বিল্লা আল্লাহ সুবহান স্পষ্ট বলে দিয়েছেন ফিল আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করতে চাইবে কখনও তার সেই দিনকে কবুল করা হবে না এবং আখিরাতে সে ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সুরা আলী ইমরান পঁচাশি যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন বা অন্য কোনো পথ অনুসরণ করবে সে কাফির এটা আল্লাহর সিদ্ধান্ত এখানে সংযোজন বিয়োজন সম্পাদনা করার কোনো সুযোগ নেই আল্লাহ সুবাহন হতলা যে শব্দ ব্যবহার করেছেন আল্লাহর বান্দা হিসেবে তা বাদ দেয়ার বা মুছে ফেলার কোনো অধিকার আমাদের নেই দেখুন আল্লাহ সুবাহন কুরআনে কী বলেছেন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন অতপর তোমাদের মধ্যে কেউ কাফির কেউ মমিন তোমরা যা করো আল্লাহ তা দেখেন সুরা তুম দুই আল্লাহ সুবাহ তাল তার সৃষ্টিকে দুইটি দলে ভাগ করেছেন কেউ মুমিন এবং কেউ কাফির এখানে তৃতীয় কোনো ভাগ নেই আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ জানিয়ে দিয়েছেন যে মানুষ হয় মুমিন অথবা কাফির আর কোনো ভাগ নেই তৃতীয় কোনো দলের কথা তিনি বলেননি সব লোকেরা এই দুটি দলের বাইরে তৃতীয় কোনো দলের কথা বলছে তারা কি করছে নিক্ষিপ্ত ঘৃণিত বীর্য থেকে সৃষ্ট মানুষ বলছে ইয়া অবলহ আমার ধারণা আপনি ভুল করছেন নাউদুবিল্লা তাদের কর্মকাণ্ডের দ্বারা তারা ঠিক এ কথাই বলছে যখন কেউ বলে আল্লাহ যাদেরকে কাফের বলেছেন তাদেরকে কাফের বলা উচিত নয় বা তাদের কাফের মনে করা উচিত নয় তখন সে তার কথার মাধ্যমে দাবি করছে যে মহানবল্লহ ভুল করেছেন মায়বলহ আজ থেকে বহু শতাব্দী আগে ইমাম ইবনুল কয়ুম এ ধরনের মানুষদের নিয়ে লিখে গেছেন যারা দিন ইসলামের পরিভাষাও নিয়ে লুকোচুরি করে ছল করে তাদের ব্যাপারে তিনি বলেছেন তারা তো গুনা করছেই তার উপর আল্লাহ সুবাহান আলার সঙ্গে ছলনা করার মাধ্যমে আরেকটি গুণা যুক্ত করছে তিনি বলছেন এটি হলো খিদ আশ এবং নিফাক অর্থাৎ প্রতারণা ছল এবং মুনাফিকি ইবনুল কাইম এ কথাগুলো বলেছেন তার জমানার লোকদের ব্যাপারে তারা কিন্তু আঁকিদার শব্দ আর পরিভাষা নিয়ে ছলচাতুরি আর প্রতারণা করছিল না তারা হালাল হারামের ব্যাপারে এ ধরনের ছলচাতুরি করছিল যেমন ধরুন মদ মদের নাম বদলে দিয়ে তারা একে হালাল করতে চাইতো এই ধরনের লোকদের উদ্দেশ্যেই তিনি বলেছিলেন তারা তো একটা পাপ করছেই তারপর আল্লা সুবাহান হতা আলার সঙ্গে ছলনা করার মাধ্যমে আরও গুরুতর আরেকটা পাপ করছে নিঃসন্দেহে হালাল হারাম নিয়ে এই ধরনের প্রতারণা করা অনেক গুরুতর সীমা লঙ্ঘন কিন্তু আকাইদার ব্যাপারে এমন করা আরও অনেক বেশি গুরুতর ব্যাপার যারা হালাল হারামের ব্যাপারে আল্লাহর সাথে প্রতারণা করতে চায় তাদের ব্যাপারে কায়ুম এত শক্ত কথা বলেছেন তাহলে আজ যারা শুধু হালাল হারাম পরিবর্তন করেনি বরং ইল্লাল্লাহ এর অর্থ এবং কোরআনের উল্লেখিত শব্দের অর্থ বদলে ফেলছে তাদের ব্যাপারে তিনি কি বলতেন আয়ুব বলেছিলেন তারা কি মনে করে তারা আল্লাহকে বোকা বানাবে যেভাবে শিশুরা তাদের বাবা মাকে বোকা বানায় এখানে আয়ুব রাহে মহম্ল সেই লোকগুলোর কথা বলেছেন যারা হালাল হারামের ব্যাপারগুলো নিয়ে প্রতারণা করে চিন্তা করুন আজকের এসব লোকদের অবস্থা দেখলে তারা কি বলতেন আলওয়ালাউলবার রাকিদা সার্বিকভাবে ইসলামী পরিভাষার প্রতিরক্ষা করে একই সাথে আলওয়ালাউলবার সাথে সুনির্দিষ্টভাবে যুক্ত পরিভাষার অর্থ রক্ষা করাও আলওয়ালাউলবার রাকিদার অংশ কাজেই আলওয়ালা ওলবারা একই সাথে আম এবং হাঁস এখন আমরা সংক্ষেপে এবং সহজভাবে আলওয়ালাওয়ালার শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব এই শ্রেণী বিভাগ বোঝা এবং মনে রাখা অত্যন্ত জরুরি অনেকেই ওয়ালা এবং বারার কিছু অংশের উপর আমল করে আর বাকিটা ছেড়ে দেয় এভাবেই তারা গুমরাহ হয় কাফিরদের সাথে সম্পর্ক ও আচরণের প্রথম শ্রেণী হলো তাওয়াল্লি তাওয়াল্লি একজন ব্যক্তিকে ইসলাম থেকে বের করে দেয় অর্থাৎ এটি কুফরে আকবর ত্বলিক আকবর হওয়ার অনেক দলিল আছে তার মধ্যে অন্যতম হলো এ আয়াতিল ইয়াহুদি ও নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো তারা একে অপরের বন্ধু আর তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে নিশ্চয়ই তাদেরই একজন নিশ্চয়ই আল্লাহ ওয়ালিম কংকে হিদায়ত দেন না সুরা আলমাঈদা একান্ন মোহান আল্লাহ আমাদের এখানে বলছেন কেউ যদি কাফেরদের ইহুদি বা খ্রিস্টানদের আউলিয়া হিসেবে গ্রহণ করে তাহলে সে তাদের একজন হিসেবে গণ্য হবে একজন মিনকে অবশ্যই আল্লাহ শত্রুদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে তাদের সঙ্গে সম্পর্ক করতে হবে এবং তারা যেসব মিথ্যা ইলাহের উপাসনা করে তাদের সাথেও সব ধরনের সম্পর্ক ছেদ করতে হবে আমরা সোহাবি হুজাইফা ইবুল ইয়মান আনহু আনহুকে নিয়ে আগের দর্শে কথা বলেছিলাম হুজাইফা রদিউল্লাহমু আনহু বলেছেন আইয়াকুনা ওয়ামহুম মিনকুম ফঈ মিন হুম আমি তোমাদের সতর্ক করছি তোমরা ভয় করো সেই অবস্থাকে যখন তোমরা ইয়াহুদি বা খ্রিস্টান হয়ে যাবে অথচ তা উপলব্ধিও করতে পারবে না তারপর তিনি এই আয়াত তিল করেন ও মাইয়তাওয়াল্লাহুম মিনকুম ফঈন্ন হুম মিন আর তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে নিশ্চয়ই তাদেরই একজন সুরা আল মাঈদা একান্ন তাওয়াল্লি বলতে কোন ধরনের আচরণ অনুভূতি বা লেনদেনকে বোঝানো হচ্ছে কিছু উদাহরণ দেখা যাক এ বিষয়টি ভালোভাবে খেয়াল করবেন একটি শব্দ এদিক হলেও ভুল বোঝাবুঝির সম্ভাবনা দেখা দেবে প্রথম উদাহরণ শিল্কের প্রতি ভালোবাসা শিল্কের প্রতি ভালোবাসা একটি ইমান বিধ্বংসী বিষয় এর আগে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি একই সাথে এটি আলবাড়ার ক্ষেত্রেও ত্রুটি আলওয়ালাওয়ালবারা এর ক্ষেত্রে কমতি না থাকলে কেউ শিরকে ভালোবাসতে পারে না দ্বিতীয় উদাহরণ মুসরিকদেরকে তাদের শির্কের কারণে ভালোবাসা অর্থাৎ মুশ্রিকরা শির্ক করে এ কারণে কেউ তাদের ভালোবাসে এটিও ইমান বিধ্বংসী একটি বিষয় তৃতীয় উদাহরণ কুফরকে ভালোবাসা এটি শিরকে ভালোবাসার মতোই যে কুফরকে ভালোবাসে সে কাফের যার অন্তরে কুফরের প্রতি ভালোবাসা আছে সে যদি কাবার পাশে দাঁড়িয়ে কাবার গায়ে হাত রেখে ধোয়া করতে থাকে তবুও সে কাফের এমনকি সে যদি সলা তাদায়রত অবস্থাতেও থাকে কিন্তু তার অন্তরে কুফরের প্রতি ভালোবাসা থাকে তাহলে সে তার দিনকে নাকচ করে দিয়েছে আমরা এ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই উল্লেখ্য এখানে কুফরের প্রতি ভালোবাসা বলতে কুফর বিশ্বাসের প্রতি ভালোবাসা বোঝানো হচ্ছে চতুর্থ উদাহরণ কাফেরদেরকে তাদের কুফরি বিশ্বাসের কারণে ভালোবাসা এটিও মানুষকে দিন থেকে বের করে দেয় কোন ব্যক্তি তার বিছানায় স অবস্থায় আছে অথবা সলাতে দণ্ডায়মান আছে অথবা কাবার গিলাফ ধরেও আছে কিন্তু তার অন্তরে কাফিরদের প্রতি কুফরের কারণে ভালোবাসা আছে তাহলে এটি তাকে ইসলামের গণ্ডি থেকে বের করে দেবে ওলি আউদুবিল্লা বুঝতে পারছেন হুদাইফারদি আল্লাহ আনহু এই ব্যাপারে কেন সতর্ক করেছেন আপাততভাবে এটি খুব ছোট একটি ব্যাপার মনে হয় এ লোক কিন্তু কিছুই করছে না সে কাফিরদের সাহায্য করছে না সে কুফরি প্রচারও করছে না সে কাফিরদের সাথে তাদের উপাসনালয়ে গিয়ে ইবাদত করছে না সে কেবল কুফরের কারণে কাফিরদের ভালোবাসে এটুকুর জন্যই সে কাফির হয়ে যাবে পঞ্চম উদাহরণ ইসলামের শত্রুরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করছে ইসলামের উপর কুফরের বিজয়ের জন্য অথবা কুফর প্রতিষ্ঠার জন্য এমন কাজে তাদেরকে সাহায্য করা কুফরে আকবর যে এমন করবে সে কাফির হয়ে যাবে মোর্তাদ হয়ে যাবে ভালোভাবে খেয়াল করুন ইসলামের পরাজয় কিংবা কুফরের প্রতিষ্ঠার জন্য ইসলামের বিরুদ্ধে যুদ্ধরত কাফিরকে সাহায্য করা স্বতন্ত্রভাবে কুফরে আকবর কেউ মনে মনে কুফর ও শিরকে ঘৃণা করে কিন্তু কুফরের প্রতিষ্ঠা কিংবা ইসলামের উপর কুফরের বিজয়ের জন্য কাফিরদের সাহায্য করে তাহলে সে তার এ কাজের মাধ্যমে নিজের ইমানকে নাকচ করে দিয়েছে সাম্প্রতিক সময়ে অনেকে এখানে একটি বাড়তি শক্ত যুক্ত করেছেন তারা বলেছেন ইসলামের শত্রুদের ইসলামের বিরুদ্ধে বিজয় অথবা কুফর প্রতিষ্ঠায় সহায়তা করা কুফরে আকবর হবে যদি কাফেরদের সাহায্য করা ওই ব্যক্তি অন্তরে কুফর বা সিল্কের প্রতি ভালোবাসা রাখে সে যদি মনে মনে কুফোর বা শিল্কে ভালো না বাসে তাহলে শুধু এই কাজ করার কারণে সে কাফির হবে না অর্থাৎ তারা বলছেন এই কাজটি স্বতন্ত্রভাবে কুফরে আকবর গণ্য হবে না বরং এখানে যদি কুফর ও শিল্কের প্রতি ভালোবাসা থাকে তাহলেই এই কুফর হিসেবে গণ্য হবে কিন্তু এই অবস্থানটি সঠিক নয় এ ধরনের কাজ কুফরে আকবর হওয়ার জন্য অন্তরে কুফর ও শিল্কের প্রতি ভালোবাসা থাকা আবশ্যিক না তারা হাতিব ইবনু আবি বালতা আর একটি ঘটনাকে দলিল হিসেবে উপস্থাপন করেন যদিও এ ঘটনা দিয়েই তাদের দাবিকে ভুল প্রমাণ করা যায় যারা এ দাবিকে ভুল প্রমাণ করেছেন তারাও এ ঘটনাকে দলিল হিসেবে আনেন এ নিয়ে আলোচনা অনেক দীর্ঘ এখানে সে আলোচনাতে যাওয়ার সুযোগ নেই মোদ্দা কথা হলো কেউ যদি ইসলামের শত্রুদের ইসলামের বিরুদ্ধে বিজয় বা কুফরের প্রতিষ্ঠায় সাহায্য করে এবং একই সাথে কাফেরদের কুফরকে ভালোবাসে তাহলে সে দুটি ইমাণবিধ্বংসী কাজে পতিত হয়েছে সে একই সাথে দুটি কুফর করেছে কুফরকে ভালোবাসা স্বতন্ত্রভাবে কুফর যে কুফরকে ভালোবাসে সে কোনো কিছু না করলেও কাফের আমরা ইতিমধ্যে নিয়ে আলোচনা করেছি তাই কুফরকে ভালোবাসার মাধ্যমে সে কুফরে আখবার করেছে আবার ইসলামের শত্রুদের ইসলামের বিরুদ্ধে বিজয়ের জন্য সাহায্য করা স্বতন্ত্রভাবে কুফরে আখবার কাজেই ইসলামের শত্রুদের সাহায্য করা এবং কুফর শিখকে ভালোবাসা দুটি আলাদা আলাদা কুফরই কাজ একটি অপরটির জন্য পূর্ব শর্ত নয় ইবনু হাজেন তার আলমোহাল্লা গ্রন্থে ব্যাপারে ইজমা উল্লেখ করেছেন তিনি সুরাম আইদার এ আয়াত উল্লেখ করেছেন অমাইয়া তাহুম মিনকুম ফঈ মিনহুম আর তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে নিশ্চয়ই তাদেরই একজন সুরাম আইদা একান্ন এ আয়াত উল্লেখ করে ইবনু হাদাম বলেছেন যে এমন করবে সে কাফির অর্থাৎ এ কাজটি কুফরে আকবর এবং কোন দুই মুসলিম এ ব্যাপারে মতভেদ করবে না লক্ষ্য করুন আমরা এখানে ইজমায়ের কথা বলছি ইজমা শেরিয়তের একটি দলিল তবে এটি শুধু দলিল না এটি সিদ্ধান্তমূলক দলিল শরিয়াতের তিনটি প্রধান দলিল হল কোরআন সুননা এবং ইজমা ইজমা অর্থ ঐক্যমত এবং কোনো বিষয় ইজমা থাকলে সেটা ওই ব্যাপারে স্পষ্ট ও সিদ্ধান্তমূলক দলিল এ বিষয় কথা বলতে গেলে উসুলের কিছু আলোচনা চলে আসে অনেক বরণ্য আলিম তাদের লিখায় শরিয়াতের দলিল হিসেবে কোরআন ও সুন্নার আগে ইজমার কথা এনেছেন যেমন আশকায়নি তার কিন্তাব আল ফুহাউলে একইভাবে ইমামুল হারামাইন এবং আল মিনহাজের লেখকও এমন বলেছেন কিন্তু কেন কারণ কোরআন এবং সুনার দলিলের তা উইল বা ব্যাখ্যা থাকতে পারে অথবা তা মনসুখ হতে পারে কেউ হয়তো বুখারি থেকে কোন হাদিফ বের করে সেটাকে দলিল হিসেবে কোনো আলিমের সামনে উপস্থাপন করল হাদিফ তিনি সন্দেহে শাহি কিন্তু আলিম তাকে বললেন এই হাদিফ পরবর্তী কোনো আয়াত বা হাদিফ দ্বারা রহিত বা মনসুখ হয়ে গেছে অথবা তিনি বললেন যে আপনি এর যে অর্থ ভাবছেন আসলে এখানে তা বোঝানো হচ্ছে না এর ব্যাখ্যা ভিন্ন অর্থাৎ কুরআন ও হাদিসের অনেক দলিলের ক্ষেত্রে তা অভিল এবং মনসুখ হওয়ার বিষয়টি বিবেচনা করতে হয় কিন্তু ইজমার ব্যাপারটি ভিন্ন ইজমা সুস্পষ্ট নিরেট এবং সুনির্দিষ্ট অবস্থান কোনো বিষয়ে ইজমা থাকার অর্থ সবাই এ ব্যাপারে একমত হয়েছে এখানে তা অভিলের কথা আসছে না মনসুখ হবার কথা আসছে না এই কারণে অনেকে তাদের বইয়ে শরিয়াতের দলিল হিসেবে কোরআন এবং সুননার আগে ইজমাহার কথা উল্লেখ করেছেন পূর্ব যুগের অনেক আলিমের কিতাবে এবং বর্তমানের অনেকের কিতাবেও আপনারা এমন দেখবেন এখানে মনে রাখা প্রয়োজন যে কুরআন হাদিসের পূর্বে ইজমার কথা আনার মানে কুরআন হাদিসের চেয়ে ইজমাকে অধিক পবিত্র বা গুরুত্বপূর্ণ মনে করা নয় প্রথমেই ইজমা উল্লেখ করার কারণ হল ইজমা সরাসরি এবং সুনির্দিষ্ট নিরের প্রমাণ কোনো ব্যাপারে ইজমা থাকলে এই ব্যাপারে আর গবেষণা না করলেও চলবে কারণ উপসংহার পেয়ে গেছেন অন্য দিকে অন্যদিকে কুরআনসুন্না দলিলের ক্ষেত্রে খুসুস উমুম এবং নস্কের দিকগুলো বিবেচনা করতে হবে এ কারণেই অনেক আলীম এমন সব বিষয়ের কথা একত্রিত করেছেন যেগুলোর ব্যাপারে ইজমা আছে যাই আমাদের আলোচনার ক্ষেত্রে এর প্রাসঙ্গিকতা হলো যে তাওয়াল্লি করে তার কুফরের ব্যাপারে কুরআন হাদিফের দলিলের পাশাপাশি শক্ত ইজমা আছে তাওয়াল্লি হলো কুফর বা কাফিরদের সাথে সম্পর্কের এমন দিক যা দলিল দ্বারা কুফরে আকবর হিসেবে প্রমাণিত ওয়াল্যাহ এবং বারা দ্বিতীয় প্রকারটি হল মোয়াল্যাহ এটি হলো কাফিরদের ব্যাপারে এমন সব অনুভূতি বা আচরণ যা দলিল প্রমাণ দ্বারা হারাম হিসেবে প্রমাণিত অর্থাৎ এ বিষয়গুলো কুফর নয় এ কাজগুলো করলে কেউ ইসলাম থেকে বের হয়ে যাবে না তবে এই কাজগুলো হারাম যেমন ধরুন কোনো কাফেরকে আসসালাম আলাইকম রহমাতুল্লাহ বলা হারাম এটি কেবল মুসলিমদের জন্যই নির্দিষ্ট কাফেরকে সালাম দেওয়া যাবে না এই ব্যাপারে সুনির্দিষ্ট হাদিয়ে আছে এ বিষয়টি আলওয়ালাহলবার সাথে সংযুক্ত তবে কোনো মুসলিম যদি কোনো কাফিরকে সালাম দেয় তাহলে সেটা হারাম হবে কিন্তু কুফরে আখবার হবে না একটি বিষয় এখানে পরিষ্কার করে বলা দরকার আপনি কাফির বা মুশ্রিকদের সালাম দিতে পারবেন না তাকে আসসালাম ও আলাইকুম রাহমাতুল্লহ বলতে পারবেন না কিন্তু তাদের অন্য কোনো উপায়ে সম্ভাষণ জানানোর সুযোগ আছে আসসালাম এবং আহিয়া এর মধ্যে পার্থক্য আছে আসসালাম হলো আসসালাম আলাইকুমতুল্লহি ওয়াবারকাতহ এটি শুধুমাত্র মুসলিমদের জন্য নির্দিষ্ট আর তাহিয়া হল অন্যান্য সাধারণ সম্ভাষণ যেমন হাই মারহাবা আহলান ওয়াসল্যান স্বাগতম ইত্যাদি কাফির মুসলিকদেরকে সম্ভাষণ জানানো যাবে আপনি কোনো কাফিরকে হাই বা আহলান ওয়াসল্যান বা এমন কিছু বলতে পারবেন কিন্তু তাদের উদ্দেশ্য করে আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ বলতে পারবেন না এটা বলা হারাম মোয়ালাহ এর আরেকটি উদাহরণ হলো ইচ্ছাকৃতভাবে কাফির মুশ্রিকদের এমন কোনো আচরণের অনুকরণ করা যেগুলো কুফর নয় যেমন কাফির বা মুশ্রিকদের তাদের এমন কোন বিশেষ দিনে স্বাগত জানানো যার সাথে কুফোর বা শির্ক যুক্ত নেই ইবনুল কাইম তার রাহকান আহেলুজ জিম্মা গ্রন্থের প্রথম খণ্ডে এ বিষয় আলোচনা করেছেন তিনি বলেছেন এটি ইত্তিফাক অর্থাৎ এ ব্যাপারে ইজমা আছে যে এমন করা হারাম অনেক সময় কাফির মুশ্রিকদের কিছু বিষয়ে স্বাগত বা শুভেচ্ছা জানানো কুফোর হতে পারে তবে সাধারণভাবে কাফিরদের সম্ভাষণ জানানো হারাম কুফোর নয় এর প্রধানতম দলিলের অন্যতম দলিল হল সুরম তাহিনুবহান বলছেন হে ইমানদারগণ তোমরা আমার ও তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করো তোমরা তাদের কাছে বন্ধুত্বের খবর পাঠাও অথচ যে সত্য তোমাদের কাছে এসেছে তারা সেটি প্রত্যাখ্যান করেছে সুরা মুম তাহানা এক এখানে আল্লাহ সুবাহ বলছেন ইয়া আমানু। যারা কাফিরদের প্রতি মাওয়াদ্দ তথা অনুরাগ প্রদর্শন করে তাদেরকে আল্লাহ এ আয়াতে এমন করতে মানা করেছেন তবে তিনি তাদেরকে মুমিন বা ইমানদার হিসেবে সম্বোধন করেছেন অর্থাৎ কাফিরদের প্রতি মাওয়াদ্দাহ প্রদর্শন অনুরাগ বা বন্ধুত্ব প্রদর্শন তিনি মানা করেছেন কিন্তু এ কাজকে কুফর বলেননি যারা এ কাজ করেছে তাদের মিন বলেছেন কাফির শরিকদের সাথে সম্পর্কে তৃতীয় পর্যায় হলো বৈধ আচরণ ও লেনদেন অর্থাৎ ওইসব আচরণ সম্পর্ক যা শরিয়াত অনুযায়ী বৈধ লাহুমি তিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের বাড়িঘর থেকে বের করে দেয়নি তাদের প্রতি সদয় ব্যবহার করতে এবং তাদের প্রতি ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করছেন না নিশ্চয়ই আল্লাহ ন্যায় পরায়ণদেরকে ভালোবাসেন সুরা আল মুমতাহা আট এ আয়াত বক্তব্যের ব্যাপারে স্পষ্ট। অনেকে আলু আল্লাহলবারার প্রথম দুটি শ্রেণীকে অস্বীকার করে শুধু এই তিন নম্বর শ্রেণী আঁকড়ে ধরতে চায় মুদ্রর উল্টো পীঠও আছে অনেকে আলু আল্লাহবরারার তৃতীয় শ্রেণীকে অস্বীকার করে অনেকে মনে করে কোনো মুসলিমের যদি কোনো কাফের প্রতিবেশী থাকে তাহলে প্রতিদিন সে প্রতিবেশীর মুখে থুথু ছিটাতে হবে অথবা তার ঘরের সামনে গিয়ে ময়লা ফেলে আসতে হবে অথবা তার গাড়ির জানালা ভেঙে দিতে হবে এটি ভুল ধারণা মূলত ওয়ালা এবং বাড়ার খণ্ডিত বুঝ থেকেই তারা এমনটি করে থাকেন আল্লাহ সুবান আওয়ালা ঠিক যেভাবে ওয়ালা এবং বাড়ার উপর আমল করতে বলেছেন আমাদের ঠিক সেভাবেই আমল করতে হবে বাড়াবাড়িও করা যাবে না ছাড়া ছাড়িও করা যাবে না কোনো কোন ক্ষেত্রে কাফির মুশ্রিকদের সাথে আল্লাহ নির্ধারিত সীমা অনুসারে সৌজন্যমূলক আলোচরণ করতে হবে যেমন তাদের খোঁজ খবর নেওয়া উপহার দেওয়া সুন্দরতম উপায়ে ইসলামের দিকে আহ্বান করা পরবর্তী দর্শে আলওয়াল্লা উল বার তৃতীয় শ্রেণির ব্যাপারে আমরা আরও কিছু আলোচনা করব যাতে করে মূর্খদের ভ্রান্তি সৃষ্টির সুযোগ না থাকে ইনশাউল্লাহ